আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাalahু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়alahু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আম্মা বা'দ। সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহফি রাহমাতুল্লাহি আলাইহি রজিহতো বায়ান ইতিকাদ আহলে সুন্নাহ আল আলোচনা যেমাত আকিদার বর্ণনা তহবিল আকিদার এই কিতাবটির একটি অংশ যেখানে তিনি আলোচনা করেছেন ওয়ান ওয়া নজুল ইসব আলহালাম মিন এসমাহ ওয়ানুক মিনুবি তুল ইসাম সেমিনগরিবিহা ও খুরুজিদ আবিল মাউদ্দা তিনি বলছেন আমরা কেয়ামতের আলামতগুলোর উপরে ইমান রাখি যেমন দাজের বের হওয়া ইসাহ মারিয়াম আলিয়া আকাশ থেকে নাজিল হওয়া এবং পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া জমিন জমিন থেকে থেকে সুনির্দিষ্ট জায়গা থেকে একটি প্রাণী বের হওয়া আমাদের ইমাম বেশ কয়েকটি বড় বড় আলামতের কথা উল্লেখ করেছেন আমরা এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করব এই জন্য বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে আসলে কি গুরুত্ব রয়েছে এই কেয়ামতের আলামতগুলোর আর বর্তমান সময়ের সাথে এর মিল কী কেয়ামত কি জিনিস কেয়ামতের কি কি নাম কেয়ামতের আলোচনা কিভাবে সুন্দর হবে কেয়ামতের কেয়ামতের সত্যি কে আর আলোচনা কেন প্রয়োজন এখন এই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাচ্ছি প্রথমে আমরা বলবো যে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাকে ভাই নেই সা কেয়ামতের একদম সামনে কেয়ামতের কেয়ামত এর পরে কেয়ামত হবে এভাবে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছেন এই উম্মতকে করেছেন কেয়ামতের আলামত যেগুলো হবে সেগুলোর জন্য সেগুলোকে এ উম্মত দেখবে এ উম্মতের পূর্ব সুরা দেখেছে পরবর্তীরাও দেখবে এখন যারা তারাও দেখছে অর্থাৎ কেয়ামতের আলামতগুলি এই উম্মতের মধ্যেই সংগঠিত হচ্ছে সুতরাং এই উম্মতের মধ্যে যেহেতু কেয়ামতের আলামতগুলি সংগঠিত হবে সুতরাং সোল্লা সাল্লাম গুরুত্বের সাথে সেগুলি বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন হাফেজ আহমান হাফেজা ও না যে হেবজ করার হেবজ করেছে যে ভুলে যাওয়ার ভুলে গেছে সাহাবাহকরাম লম্বা সময় নিয়ে এই রসুল্লাহ সাহস্য অবলম্বন করেছেন অনেকেই সেটা মুখস্থ রাখতে পেরেছেন অনেকেই মুখস্থ রাখতে পারেননি যারা মুখস্থ রাখতে পারেননি তারা অনেকেই বলেন যে যখনই এরকম কোনো কেউ আলামত সংঘটিত হয় তখন আমরা দেখি যে হ্যাঁ এটা তো রসুল বলেছেন যেন কোনো মানুষ অনেকদিন পরে তার সাথে দেখা হলে মনে হয় যে হের সাথে কখনো দেখা হয়েছে সেরকম রসুল্লা সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সাহাবাহরাম সেটাকে বিশ্বাস করেছিলেন অনেকে ভুলে গিয়েছিলেন অনেকে সেটাকে স্মরণ রাখতে সক্ষম হয়েছিলেন এই উমের মধ্যেই কেয়ামতের আলামতগুলো যেহেতু সংঘটিত হবে রসুল গুরুত্বের সাথে সেগুলি বলেছেন যাতে করে কেয়ামতের আগে যেন প্রত্যেকেই তার আমল নামা ঠিক করে নেয় কারণ ফামা ইয়ামাল মিসকা আল্লাহ তিন খাই ইয়ারা অমাই ইয়া আমা আল্লাহ রাত ইয়ারা কেউ যদি ভালো আমল করে সেটাও সে দেখতে পাবে যত ছোটই হোক না কেন যদি খারাপ আমল করে সেটাও সে দেখতে পাবে যত ছোটই হোক না কেন সমস্ত আমল তার প্রত্যেকে তার আমলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই জন্য কে আগে আমলের ব্যাপারটি গুরুত্বের সাথে দেখা উচিত যাতে করে যখনই কেয়ামত আসবে কেউ নাই বলে বসে ইয়া হাসরাত আলামা ফারাত্তু ফজাম কুন্তুনা সিন কেউ না বলে বসে হায় আমি তো আফসুস হায় আমার আফসুস যে আমি তো ঠাট্টা ঠাট্টা বিদ্যুৎকারী ছিলাম এগুলো সম্পর্কে আমি গাফিল ছিলাম এটা যেন কেউ বলতে না পারে বরং আল্লাহ তে বিস্তারিত জানিয়ে দিয়েছেন এখন শুধু জানা এবং আমল করা বাকি শুধু জানা এবং আমল করা বাকি রসুল্লাহাম তখনই কেয়ামতের কিছু করতেন। বিভিন্ন জিনিস বর্ণনা করেছেন তিনি এমন কি তিনি বলেছেন বয়স তো সাহা তু আমি এবং আমাকে প্রেরণ করা হয়েছে আর কেয়ামত হচ্ছে কাহাতিন এই দুইটির মতো তিনি তার সাব্বা এবং ওস্তাকে মিলিয়ে দেখিয়েছেন অর্থাৎ এই দুইটি যেভাবে মিল এরকম এর মাঝখানে আর কিছু নেই সর্বশেষ নবী তারপরে হচ্ছে কেয়ামত শুরু হয়ে যাবে বলেছেন এমন কি গুরুত্ব জন দেওয়ার জন্য আলোচনা করতেন কেয়ামতের আলোচনা করতেন এহমারাত ও জিনা তার দুই গণ্ডদেশ গণ্ডদেশ লাল হয়ে যেত এবং তার আলা সৌতু তার আওয়াজ উঁচু হয়ে যেত এবং তার ক্রোধ বেড়ে যেত কারু নদী রুজাই সিন যেন তিনি কোন ভীতি প্রদর্শনকারী সেনাবাহিনীর পক্ষ কোন সেনাবাহিনীর ভীতি প্রদর্শন করছেন যারা বলে থাকে যে তোমাদের সকাল বিকাল কোন সময় এসে করতে এরকম ভয় দেখাতেন দেখাতেন্লাম যে কিয়ামত ভয় তিনি দেখাতেন কিয়ামত আলামতগুলি বর্ণনা করতেন কিয়ামত আর কি কি ঘটবে সেটা তিনি অত্যন্ত মর্মস্যী ভাবে তুলে ধরতেন সাহাবাহকরামের কাছে সাহাবাহকরাম রেদ আল্লাহ আলম আজম তারা যখনই এই জাতীয় জিনিস রসুল্লাহলাম থেকে শুনতেন তখনই তাদের কাছে সেগুলি সম্পূর্ণ বিশ্বাস বিশ্বাসযোগ্য হয়ে যেত এবং তারা এমন কি মনে করতেন কখনো কখনো যে সেটা বুঝে এসেই পড়েছে এরকম অবস্থা তাদের উপনীত হতো একবার রসল্লাহাম দার্জিয়ালের আলোচনা করলেন তিনি কখনো বড় করে কথা বলছেন কখনো আস্তে করে কথা বলছেন সাহাবা একরাম খুব ভীত হয়ে গেলেন রসুল্লাহলাম বললেন তোমাদের কি হলো সাহাবা একরাম বলেন ইয়া রসোল্লাহ আপনি যেভাবে দার্জিয়াল আলোচনা করলেন আমাদের মনে হলো যেন দাজ্জাল বোধহয় কোনো খেজুর গাছের উপর আছে। সাহাসাল্লাম তখন বললেন যদি সে এসেই যায় আমি তোমাদের পক্ষ হয়ে আলোচনা করব সার পক্ষে হাজিজ হবো তার বিপক্ষে দাঁড়াবো আর যদি আমার পরে আসে তাহলে প্রত্যেক মানুষ নিজেই জানবে নিজেই তার তার পক্ষ হয়ে তার ইমানের পক্ষ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে এটাই হচ্ছে দাবি এটাই ইমানের দাবি হ্যাঁ তারপরে তিনি বললেন যে আমি এর বেশি দার্জিলের ফেতনা হচ্ছে বড় বড়ো তোমাদের ভয় করছি যে যে যেটা তোমাদের ছোট বড় সবাইকে পেয়ে বসবে তারপর তিনি মানুষের ফেতনার কথা বললেন যে চলে সাহাবা গ্রামের বিশ্বাসেরাম থেকে যে কথা শুনতেন যে আলোচনা শুনতেন সেটাকে তারা একদম সত্য বলে বিশ্বাস করতেন এবং মনে করতেন যে এই ঘটনা বোধহয় ঘটে যাচ্ছে এখনই হয়ে যাচ্ছে এরকম অবস্থা ছিলেন তাঁদের অবস্থা ব্যাপক ছিল যে যখনই তারা কোনো ঘটনা আলোচনা করতেন কেয়ামতের কথা তিনি তারা আলোচনা করতেন তাদের গ্রন্থগুলোতে তাদের যে সমস্ত আলোচনা তাদের যে সমস্ত ওয়াজ নসিহত ঈর্ষা সবগুলি কেয়ামত কেয়ামতের আলামত কেন্দ্রিক আবর্তিত হতো সাহাবায় গ্রামের পরে তাবেইনরা কিতাবে তবেইনরা যারা কিতাব লিখেছেন পরবর্তীতে তারাও বেশিরভাগ সময় দেখা গেছে যে এই বিষয়ে আলাদা কিতাব লিখেছেন যেমন ইমাম নয় হাম্মাদ তিনি রাহম তিনি আল ফিতান লিখেছেন ইমাম কা রহমতুল্লাহাইয়া লিখেছেন ইমাম মাহমুদিন হুসাইন আল বিরজিনজি তিনি আল ইশাহ আলী আশাদিখেছেন আল ইজা আলী কানা ও আকুন উ বাইন ইদ শাহ আলী শেখ মোহাম্মদ সিদ্দিক হাসান কানুজি তিনিও লিখেছেন এভাবে অনেকেই কেয়ামতের আলামত গ্রন্থ লিখেছেন বিশেষ করে জীবিতদের মধ্যে শেখ হামুদ আয়েজিরি তিনি গ্রন্থ লিখছেন হেমাশাহ এই গ্রন্থ লিখেছেন এবং এভাবে বেশ কয়েকজন আধুনিক লেখক তারা তাদের ইসা দপ্তর লিখেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছে আশরাত সা আল ইউসুফ আল ওয়াবেল তিনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন তারা এই গ্রন্থগুলি পিছনে উদ্দেশ্য হচ্ছে করে উমতে মুসলিমের মধ্যে কেয়ামতের জিনিসটা এসে যায় হবে এই বিশ্বাসটা মানুষের অন্তরে গেঁথে যায় বিশেষ করে ইমানদারদের মধ্যে এবং তারা যেন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে তারা বুঝতে পারে যে কেয়ামত যদি সংগঠিত হয়ে যায় তার আগেই আমাদেরকে বিভিন্ন কাজ করা দরকার এবং রসুল্লাহলাম যে সমস্ত ব্যবহারে আমাদেরকে সাবধান করেছেন সেই বিষয়গুলো যেন আমরা গুরুত্ব সাথে নিতে পারি সেই সময় যে আমাদের করণীয় কি সেটা যেন আমরা বুঝতে পারি রসুল্লা সাল্লা আমাদের আলামতের বিভিন্ন জিনিস বর্ণনা করার পরেই কিন্তু আমাদেরকে কি করতে হবে করণীয় কি সেটাও তিনি বলে দিয়েছেন বিভিন্ন সময় এই জন্য এই বিষয়গুলো যত বেশি আলোচনা হবে উমতে মুসলিমের মধ্যে তত বেশি আখেরাত মুখী প্রবণতা আসবে এবং দুনিয়া বিমুখতা আসবে অন্যায় আচরণ থেকে মানুষ দূরে সরে আসবে দিন বা প্রতিফলনে এগিয়ে আসবে হারাম পরিত্যাগ করবে হালালকে গ্রহণ করার জন্য তারা ব্রতি হবে এবং মনে করবে যে দুনিয়া কিছুই নেই আখরাতের জীবন হচ্ছে সবচেয়ে বড় যে জীবনকে আল্লাহ তালা বলেছেন হায়াওয়ান যে আখরাত হচ্ছে চিরস্থায়ী জীবন হায়াওয়ান হায়ান চিরস্থায়ী জীবন আল্লাহ এই আখরাত হচ্ছে ওইনাল আখরাত আলহিয়াল হায়ান লাউকানুয় আলম যদি তারা জানতো এই চিরস্থায়ী জীবনের জন্য তার প্রস্তুতি গ্রহণ করবে এই আল্লাহ তালা কোরআনে করিমে বিভিন্ন জায়গায় এই আখাতের এই প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তালা কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন জেনে রাখো যেদিন কে কোন আলামত এসে যাবে সেদিন আর যারা ইমান আননি তাদের ইমান কোনো কাজ দিবে না যেদিন মানুষ স্মরণ করবে সে কি করেছে কেয়ামতের মাঠে তাদের সামনে দেখতে চাইলে কেয়ামত তাদের সামনে নিয়ে আসা হবে তগা আল হায়াতের দুনিয়া সীমালংঘন করবে এবং জীবনকে প্রাধান্য দিবে আর যে ব্যক্তি আল্লাহর সামনে দারানো কে ভয় করবে এবং নিজের প্রবৃত্তি প্রবৃত্তির আচরণ থেকে তাড়ানা থেকে নিজেকে দূর রাখতে পারবে তাহিয়াল জানা তার ঠিকানা হবে জান্নাতে সে থাকবে ছিল স্থায়ীভাবে এভাবে প্রত্যেকটি মানুষের উচিত কেয়ামত আসার আগেই প্রস্তুতি গ্রহণ করা যে কেয়ামত তো এসে যাবে কিন্তু আমার কি প্রস্তুতি রয়েছে এই জন্য কেয়ামতের আগেই সে প্রস্তুতি যেন গ্রহণ করে এই প্রচেষ্টা প্রত্যেকটি মানুষের চালানো উচিত আমাদের মনে রাখতে হবে যে কেয়ামত আমাদের পরিবর্তন করবে আমাদের অবস্থা আমাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে আখেরাতের উপর ইমান কারণ আখাতুর ইমান থাকলে মানুষ বুঝতে পারে যে এই কেয়ামত সংগঠিত হলে আর কিছু করার নেই দুনিয়াতে যা করেছি তার প্রতিফল সেখানে আমাকে ভোগ করতেই হবে সুতরাং আখড়াতের প্রত্যেকটি কাজ আমাকে আখড়াতের প্রত্যেকটি কাজ যেহেতু হিসাব দেয় হিসাব দিয়েই করতে হবে জব করতে হবে হিসাব দিতে হবে সেজন্য আমার উচিত এখনি ভালো কাজ করা এবং এর আমার পুরো জীবন নিয়ন্ত্রিত হতে পারে এই জিনিসগুলোর উপর আমি এখন আলোচনা করতে হবে যে কেয়ামতের বা আখেরাত ইমানের বা কেয়ামতের কেয়ামতের বিষয়টি গুরুত্ব দেওয়ার পিছনে আমাদের কেন এত সময় আমরা ব্যয় করবো কেন আমরা কেয়ামতের বিষয়টি আলোচনা করব প্রথমত যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাহার গুরুত্ব দিয়েছেন বরং ইমানের সাথে সাথে আখের কে একসাথে জুড়ে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন আমানা আখের যে ব্যক্তি আল্লাহর ইমান এবং আখেরাতমান এনেছে সেটাই হচ্ছে বের সেটাই হচ্ছে ন্যাক অর্থাৎ একটা মানুষ সারা জীবন যত আমলই করুক না কেন যদি আখেরাতের উপর তার কোন কমতি থাকে তার কিন্তু সে আমল গ্রহণযোগ্য হবে না এই তোমাদেরকে নসিহত করা হচ্ছে এই জন্য তোমাদের মধ্যে তারাই এর দ্বারা নসিহত গ্রহণ করবে যারা আল্লাহর ইমান রাখে এবং আখেরা তোর ফর রাখে এভাবে আল্লাহ তালা কোরআন করিমেলা হাদিসে বেশিরভাগ জায়গাতেই দেখবেন ইমানের সাথে সাথে একসাথে জোরে দিয়েছেন কারণ দুইটি জীবন পর আসবে দুনিয়ার জীবন একসাথের জীবন দুইটি জীবনের দুটি জীবন একটিতে মানুষ গুরুত্বের সাথে নেয় এটার জন্য দুনিয়ার সমস্ত আমল করছে তার বাড়ি গাড়ি সবকিছু করছে তার জন্য জীবন প্রাণপণ করে দিচ্ছে সব শেষ করে দিয়েছে কিন্তু পরকালীন জীবনের জন্য সেই জীবনের উপর তার ইমান আসে কি নাই সিটা প্রথমে দেখার বিষয় তারপরে থাকার পরে কতটুকু ইমান আসে যে হতে হতে পারে এরকম কিন্তু ইমান নয় হলেও হতে পারে এটা ইমান ইমান হতে হবে যে অবশ্যই হবে এবং সেটা হচ্ছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করবে যে ব্যক্তি মনে করে যে তার উপর বিপদ আসবে প্রস্তুতি গ্রহণ করে রসুল্লাহ সাল্লাহামী জন্য বলেছেন মান খাফ আদা যে ভয় পায় সে তো আগে থেকেই রওনা হয় আগে তৈরি হয় আখরা তুফুর ইমান যদি কারো থাকে সে অবশ্যই আগে থেকে এই জন্য প্রস্তুতি গ্রহণ করবে আখরা তুফুর ইমানের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় প্রস্তুতি গ্রহণ করবে কিন্তু প্রস্তুতি গ্রহণের আগে আমাদের জানা দরকার যে কেন এই আখরা তুফুর ইমানটার বাস্তবতা কতটুকু বাস্তবতা এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে যেহেতু বলে দিয়েছেন আশা করি ইমান কোনো আকলি বিষয় না বা বিবেকের বিষয় নয় বরং কোরআন মুসুল্না দ্বারা প্রমাণিত এবং সেখানে আকলি দলিল প্রমাণ দিয়ে সেটাকে সাব্যস্ত করা হয়েছে যেমন আল্লাহ তালা কোরআনে করিমে আগে ধরে ইমানে দলিল সৃষ্টি করতে সক্ষম আল্লাহ বলছেন ইউহার নাস ইন কুমতিন যে যদি তুমি সন্দেহ প্রকাশ করো যে পুনরুত্থান হবে আখড়াত হবে কেমত হবে সন্দেহ প্রকাশ করছো কেন তোমার কাছে মনে হচ্ছে যে মরে গেলে আবার কিভাবে হয় তাহলে তুমি জেনে রাখো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তোমাদেরকে নোথফা থেকে সৃষ্টি করেছি বীর্য থেকে তারপর তোমাদেরকে জোকের মতো জিনিস থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে মাংস ভিন্ন থেকে সৃষ্টি করেছি সেটা পরিপূর্ণ অপূর্ণা পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ উভয় রকম হতে পারে এবং আল্লাহ তালা প্রথম সৃষ্টি যেভাবে করেছেন দ্বিতীয় সৃষ্টি যেভাবে করুন বলে আল্লাহ তালা তুলে ধরেছেন কখনো কখন আল্লাহ তালা তুলে ধরছেন করান কারিমে যে এই যে তুমি দেখতে পাচ্ছ দুনিয়ার সব জায়গায় যে সৃষ্টি সৃষ্টিকুল আছে এই সৃষ্টিকুল কি প্রমাণ করে না যে দেখতে পাচ্ছ কিভাবে সৃষ্টি হচ্ছে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে বৃষ্টি থেকে ধীরে ধীরে গাছ বড় হচ্ছে আল্লাহ তালা বলছেন যে এইভাবে তোমাদেরকে আবার তৈরি করা হবে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন আরদা হামিদা ওতাল হা মিদা ভাইদা আনজল্ না আলী আলমা তেজাত ওরাবাতি তুমি দেখতে পাচ্ছ জমিনকে যে এটা সেটা পড়ে আছে সেটা শুকিয়ে আছে তারপর যখন এর উপরে আমি নাজিল করি পানি পানি বাড়ি বর্ষণ করি তাহলে সেটা কেপে ওঠে এবং সেটা ধীরে ধীরে গজাতে থাকে তার মধ্যে মধ্যেও আমবদাত্মিন গুলো জাউজিম্বাহিজ সব ধরনের যে সব ধরনের সেখানে সব ধরনের সব ধরনের গাছপালা সেখানে উদ্ভিদ সেখানে জম্মলাভ জম্মলাভ করে যা হক ও আনাহেল মাতা এটা এই জন্য যে আল্লাহ তালায় হক তিনি হক কথা বলেছেন সত্য কথা বলেছেন ও আন্না ইয়হিল মাউতা তিনি এইভাবে মানুষকে যেভাবে মানুষকে জীবিত করবেন তিনি সবকিছু করতে সক্ষমুত্থ আল্লাহ তালা দেখিয়েছেন মৃত গাছ মৃত মৃত ভূমি থেকে যেভাবে গাছপালা তিনি বাড়িয়ে তোলেন তিনি তেমনিভাবে তিনি আখেরাতের জন্য আমাদেরকে মৃত্যুর পরে পুনরুত্থান ঘটাবেন অনুর কোথাও কোথাও তিনি দেখিয়ে দিয়েছেন জিয়া আল্লাহ তাল জিয়া আল্লাহ তুনিয়া এত বড় প্রকান্ড সৃষ্টি তৈরি করতে প্রকাণ্ড সৃষ্টি তৈরি করতে সক্ষম তিনি আমাদেরকে তিনি আমাদের মতো এরকম প্রাণীকে আবার তৈরি করতে সক্ষম বলে আল্লাহ তালা বলে তুলে ধরেছেন কোরআন করিম আল্লাহ তালা বলেন আলাইসি খালাক আসসামাউ বেকআকাম ইসলামাহুম যিনি আসমান এবং জমিন তৈরি করেছেন তিনি কি তাদের মতো এরকম তৈরি করতে সক্ষম নয় বেলা ওহু আল খাল্লা কুল আইলিম বরং তিনি সর্বশ্রষ্টা এবং সব কিছু জানেন তিনি কোথাও কোথাও হারিয়ে গেলে কোথায় আমি আমার অংশ শরীরের অংশ কোথায় হারিয়ে গেছে সেটা তিনি জানেন সেখান থেকে একত্রিত করে তিনি আবার তৈরি করতে সক্ষম তিনি আবার সৃষ্টি করতে সক্ষম ইনিমা আমার ওই যে আলাদা সেই না কুল তার নির্দেশ তো এরকম তার হুকুম তো এরকম যখনই তিনি চান কোনো কিছু করতে তিনি শুধু বলেন যে হও এবং তারপরে সেটা হয়ে যায় আবার কোথাও তিনি কোথাও আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার মানুষ সৃষ্টি করার চেয়ে বেশি বড় এবং গুরুত্বপূর্ণ সৃষ্টি তারপর মানুষ সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ তালা বলে দিচ্ছেন তিনি বলছেন লাখাল কুসামাওয়াল আকবর মিন খাল কিনাল আকাশ তারা কি দেখেনা আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি আসমানের জমিন সৃষ্টি মানুষ সৃষ্টি হচ্ছে আরো বড় কিছু কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না তাহলে এই যে বড় সৃষ্টি আল্লাহ তালা বুঝাচ্ছেন যে বড় সৃষ্টি করতে যেহেতু আমি সক্ষম তোমাদের মতো এই মানুষগুলিকে পুনরায় সৃষ্টি করতে আমি সক্ষম অর্থাৎ আল্লাহ তালা সক্ষম তিনি বুঝিয়ে দিয়েছেন অন্য আল্লাহ তালা কোরআন এখানে কোথাও কোথাও ভিন্ন ধর্মে আরো আলোচনা করে তমোচ্ছে তিনি তম্মে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই যে সৃষ্টি ভিন্ন ধর্মী জিনিসটা আলোচনা করেছেন যে কিভাবে কেন তিনি করবেন আখেরাত কেন তিনি করবেন পরকাল কেন থাকবে আখেরাত কেন থাকবে বা মৃত্যুর ফল জীবন কেন থাকবে সেটা তিনি তুলে ধরেছেন তিনি বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা আল্লাহর কাছে না অবশ্যই তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে যেহেতু দুনিয়ার বুকে মানুষ একে অপরের উপরে জুলুম করে অত্যাচার করে এবং সেটার কোন প্রতিকার পায় না সেটার প্রতিকারের জন্য আল্লাহ তাল্লাহ আখরাত রেখেছেন সুতরাং আল্লাহ তালা আখেরাত সৃষ্টি করবেন তিনি যে ওয়াদা করেছেন সেটা বাস্তব এবং সেটার কারণও রয়েছে সেটার সেটার সেটা আসলে বাস্তব ধর্মী জিনিস এবং সেটার প্রয়োজনও রয়েছে বলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন কোরআন করিম আল্লাহ তালাও বলেছেন ওমা খালকা বিন আসমান জমিন আমি খেলা ছিল সৃষ্টি করিনি মা খাল হাক আমি সেগুলো যথাযথভাবে সৃষ্টি করেছি না আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি তিনি এসবই সৃষ্টি করবেন আবার সৃষ্টি করবেন তিনি পুনরায় যাতে করে সেখানে তিনি এমন একটি জমিন আমাদের হিসাব নিকাশ নিতে পারেন দুনিয়ার বুকে যা করেছি সেটা হিসাব নিকাশ নিতে পারেন এই বিষয়টা আমরা এই বললাম যে আখেলাতে আলোচনার আগে আখেরাতের আলোচনা জরুরি এবং আখেরাত জরুরি এবং কেয়ামত যে অবশ্যম্ভবী সেটা আমাদের জানা দরকার এর ফলে ইনশাল্লাহ আমরা কেয়ামতের নাম এবং কেয়ামতের কেয়ামত সংক্রান্ত কেয়ামতের আলামতগুলি বিস্তারিত আলোচনা করব আল্লাহ আপনাদের সুস্থ রাখুন আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত